আল্লাহ আমরা সুর আল নামের প্রতের আয় থেকে শুরু করছি এখানে আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ আমরা যে আল্লাহকে মানব সে আল্লাহর কি পরিমাণ কুদরত ক্ষমতা তিনি কি পরিমাণ ক্ষমতার অধিকারী এগুলো যত আমরা জানব তত আল্লাহ তালার প্রতি আমাদের ইমান এবং বিশ্বাস আরো মজবুত হবে আরো দৃঢ় হবে আল্লাহ আল্লাহাতে নিরানব্বই কত নাম নির ওনার আরো নাম থাকতে পারে কিন্তু এগুলো সুস্পষ্টভাবে এসেছে এগুলো এতগুলো কেন যে আল্লাহ তালার কি কি গুণ আছে কি কি ক্ষমতা আছে কি কি কুদরত আছে এগুলো যত বেশি মানুষের কাছে ফুটে উঠবে তত মানুষের কাছে আল্লাহ পরিচয় ব্যাপকভাবে আসবে এবং মানুষ আল্লাহকে তত বেশি মানবে আল্লাহকে তত বেশি ভয় করবে আল্লাহ তালার নাফরমানি করতে মানুষ একশো বার চিন্তা করবে সেজন্য আল্লাহ তালা নিজের পরিচয়কে বারে বারে তুলে ধরেছে এখানে শুরু হয়েছে ইন আল্লাহ হাববে আল্লাহ যে বীজ এবং এই যে সমস্ত নাট গুলো আছে যে সমস্ত বীজ জাতীয় জিনিস আছে এগুলো কি আল্লাহ চিরেন ফাটেন ফেটে কি বের হয় চারা বের হয় তো এই যত কিছু আছে হাব মানি দানা শস্য বীজ ধান হোক গম হোক ডাল হোক মসুরি আবার আপনার এই সরিষা দায় কিছু হ এগুলো হলো বীজ আবার কিছু আছে নাওয়া যেমন খেজুরের যেটা স্টোনের বিচি এটা তো এত শক্ত কাঠের মতো পাথরের মতো এটা হচ্ছে নাওয়া আর যেগুলো এত শক্ত না এগুলো হলো কি এগুলো হলো হাব বীজ শস্য বীজ অথবা দানা যেটা বিচি আমরা বলে থাকি বিচি তাই না যেমন কিসের কিসের বিচি আছে বড় বিচি আছে কাঁঠালের বিচি আছে আমের বিচি আছে আমের বিচিটা সাইজ অনেক বড় এরকম অনেক এগুলো হল বড় গুলো হল বিচি আর ছোট ছোট অনেক শস্য বীজ আছে এসবগুলো আমাদের গাছ বেরোনোর জন্য ফসল আসার জন্য মাটির নিচে যখন এগুলোকে আমরা পুঁতি তখন পুঁতি রেখে আসলে এগুলাকে ফাটানকে এগুলো থেকে চারা বের করেন কে আল্লাহ ফেক মানে চিরেন ফাক করেন আল্লাহ ফালেক হাবি বীজগুলোকে এবং শস্য বীজ তিনি চিরেন ফাটেন গাছ বের করার জন্য এ খরেজুল হাইয়া মিনাল মাইয়ে তে খরেজুল মাইয়ে মিনাল হাই এবং তিনি জিন্দা থেকে মুর্দাকে বের করেন আবার মুর্দা থেকে জিন্দাকে বের করেন কি দিন থেকে থেকে হয় হয় আর জীবন তো মানুষ থেকে যে মনি বের হয় পানি বের হয় নাপাক জিনিস বের হয় এর মধ্যে কোন জীবন আছে বোঝা যায় সেটা আবার জায়গা মাত্র যখন তার জায়গা গ্রহণ করে সেখান থেকে আল্লাহ তালা সেখানে মানব শিশু পেটের ভিতরে পয়দা করে ফেলছেন চার মাস পরে রুফ চলে আসেছে বাইরে আসলে এখন বের হয়ে আসছে জীবন্ত হয়ে কিন্তু যখন প্রবেশ করেছে তখন তো জীবন্ত ছিল না এটাও তাহলে আল্লাহ তালা জীবন থেকে জীবিত জিনিস থেকে মৃত জিনিস বের করেন তার অর্থ কি আর মৃত জিনিস থেকে কিভাবে জীবন্ত জিনিসকে বের করে নিয়ে আসেন তার অর্থ কি আমরা বুঝতে পারবিক মূল্য এই হচ্ছেন তোমাদের আল্লাহ আল্লাহর পরিচয় পাওয়া গেল কত ক্ষমতা কত ক্ষুদ্রচেতন অধিকারী তাহলে তোমরা কিসের ভিত্তিতে বিভিন্ন কথা রচনা কর যে আমাদের মাহুদ অমুক আমাদের মাহুদ তমুক কিসের ভিত্তিতে তোমরা বিশ্বাস করো অমুকের পূজা করলে ফসল বেশি হয় অমুকের পূজা করলে বৃষ্টি হবে অমুকের সানে কিছু করলে অমুক মাদারে সিন্নি দিলে বাচ্চা ছেলে বাচ্চা হবে কে বলেছে অহেতুক কথা যোগার করো কারো কোনো সৃষ্টির ব্যাপারে কুদরত আছে ক্ষমতা আছে এরপরে ফলে পুলিশ তিনি শুধু এই শস্য বীজকে চিরে ফেটে চারা করেন না ফালেকুল ইসবাস তিনি অন্ধকারকে চিরে কেটে ফেড়ে আলো বের করেন রাতের অন্ধকার যখন আকাশে থাকে সব হেসাধিকার আগে অন্ধকার চিড়ে কি বেরিয়ে আসে আলো রেখা বেরিয়ে আসে টয় লাইট পূর্বাকাশে দেখা দেয় কালো অন্ধকার ছিদ্র করে একটু সাদা এবং লালচে সূর্যের আলোর আভা ফুটে উঠছে সূর্যটা উঠার আগে অন্ধকার চিহ্ন হয়ে যায় রাতের আধার ছিঁড়ে ছিঁড়ে ভোরের আলো উঠল ওই রাতের আধার ছিঁড়ে ছিঁড়ে অথবা রাতের আধার ছিঁড়ে চিঁড়ে সূর্যে ভোরের আলো উঠলো ওই আধাটা কি অটোমেটিক্যালি ছিঁড়ে যায় তার একজন কন্ট্রোলার আছে নিয়ন্ত্রক আছে। যিনি এগুলো পরিচালনা করেন তিনি হচ্ছেন ফলেক ফলে ইসবাহ যিনি চুরে রাতের অন্ধকার চিরে আলো নিয়ে আসেন ইসবাহ সবাহ থেকে সবাহ মানি নূর সবাহ মানি আলো সবাহ সকাল তিনি রিবিলি ঘুমানোর জন্য শান্তি এবং যেখানে নড়াচড়া নাই হরকত নাই এই জন্য আমরা জের জবাব পেয়ে সেগুলোকে হারাকা বলে আর যেখানে জের জবাব কোন নাই সেখানে কি আছে শুকুন মানে যজম যজমকে বলে আরবিতে সুকুন আরবিতেও জজম সুকুন। মানে যেখানে আকার ইকার উকার কিছু নাই তাহলে রাতের বেলা আমরা বেশি করে নড়াচড়া করো না বেশি করে নিশ্চিন্তে রেস্ট নেওয়া হ্যাঁ সাকার মানে রেস্ট নেওয়া লেতাশকুনু ইলাইহা অজালা বাই না স্ত্রীর কাছে গেলে তুমি শান্তি পাবা তা শুকুন অর্থ কি শান্তি সেখান থেকে আবার সাকান সাকান মানে ঘর বাড়ি যেখানে আপনি শান্তির সাথে একটু আরাম করবেন তাহলে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কি করছেন লাইলা সাকানা রাত দিয়েছেন তোমাদেরকে আরাম করার জন্য রেস্ট নেওয়ার জন্য কাজেই সম্ভব হলে নাইট ডিউটি না করে ডে ডিউটি করাটাই ভালো কিছু লোক নাইট ডিউটি না করলে তো আছে ডাক্তার খেত মাত্র নিয়ে করলে সেটার জন্য সব পাওয়া কিন্তু আসলে অনেকে যারা শুধু পয়সা বেশি পাওয়া যায় এই জন্য নাইট ডিউটি এটা কিন্তু অনেক কিছু মিস করেন আপনারা ও যা সাকানা। আল্লা তালা রাতে যে সাকান দিয়েছেন এটা আপনি মিস করছেন শুধু পয়সার জিনিস বেশি পয়সা পাওয়া এই জন্য নাই ডিউটি করা আমি করব না এবং আনসোশাল আওয়ার ডিউটি করতে গিয়ে ফ্যামিলির সঙ্গে ডিস্ট্যান্স পয়দা হয়ে যায় বাচ্চা কাচ্চাদের সঙ্গে ডিস্টেন্স পয়দা হয়ে যায় তারা এটা করে আল্লাহ তালার এই বরকত তারা মিস করে। পয়সা বেশি পান কিন্তু অনেক কিছু মিস করে কমরা হসবানা আর সূর্য এবং চন্দ্রকে তিনি সৃষ্টি করেছেন হসবান হিসাব ঠিক রাখার জন্য হিসাব কাজ চালানোর জন্য যদি চন্দ্র সূর্য না হতো তাহলে আমরা হিসাব করতাম কেমনে আমার বয়স কত বছর কেমনি হিসাব করবো দিন থেকে রাত দিন থেকে দিন রাত থেকে সপ্তাহ গণতে পারি সপ্তাহ থেকে আবার মাস গণতে পারি বারো মাসে কি হয় এক বছর হয় এই হিসাবগুলো পাওয়ার জন্য রাত এবং দিনের প্রয়োজন কত বেশি ছিল অনেক সার্ভিস আছে দিনের অনেক কাজ আছে আর শুধু হিসাব করাই না আল্লাহ তালা দিনের ব্যাপার কি বলেছেন তোমাদেরকে মা আসা আর নাহারা মা আসা দিনে রুজি রোজগার করার জন্য দিন লাইট লাগবে লাইটের দরকার অন্ধকারে সুবিধা হবে না আর ঘুমানোর জন্য লাইট থেকে ঘুম সুবিধা হবে না লাইট নিবাই দাও সূর্যকে নিবাই দেন আল্লাহ লাইট অফিস প্রত্যেকটি জিনিসকে আল্লাহ অনেক ফাইছেন রাত দিনের এই বিবর্তন পরিবর্তন এগুলো আমাদের হিসাব রাখতে ক্যালেন্ডার ঠিক করতে বয়স গণতে আমার তো বয়স এত হয়ে গেল আল্লাহ তালার কাছে যাওয়ার কত বাকি আছে এগুলা হিসাব করা এই জন্য বয়স হিসাব করার জন্য সুবিধা আছে যদি আমরা দিন রাতের এই হিসাব আমরা পাওয়ার কারণে সম্ভব হয়েছে অনেক জ্ঞানী তার কাছ থেকে এই সমস্ত কিছু তোমাদেরকে ঠিক করে দেওয়া হয়েছে কত বড় জ্ঞানী হলে কত বড় ক্ষমতা হলে রাত এবং দিনকে সৃষ্টি করা যায় মানুষকে সৃষ্টি করা যায় অন্ধকারকে সরিয়ে নিয়ে আলো আনা যায় আবার রাতের বেলায় অন্ধকার লাগবে আলোকে সরিয়ে নিয়ে অন্ধকার নিয়ে আসা যায় কি অটোমেটিক সিস্টেম চলছে কয়েকবার সুইচ টিপেছেন এগুলোর জন্য একবারে সুইচ টিপে লাগেনি অটোমেটিক সিস্টেম কাজ করছে বছরের পর হাজার হাজার কোটি কোটি বছর চলছে তাই না এটা নাম হল তাকদীর এই সিস্টেমের নাম হলো তাকদির তা আমরা তাকদীর অর্থ তো ভাগ্য তাকদির আবার সিস্টেম হয় কামে। এই তাকি ভাগ্যটাও অনেক বড় অনেক ব্যাপক বিষয় এর মধ্যে সিস্টেমও চলে আসে আসলে কাদার শব্দের অর্থ আবার পরিমাণ কাদার অর্থ কি পরিমাণ কদর অর্থ মর্যাদা কদরের অনেক অর্থ এই কাদার মানে কোন জিনিসের কত পরিমাণ লাগবে এটা নামক কদর সেখান থেকে তাকদির আমার জন্য আল্লাহ কি পরিমাণ ঠিক করে দিয়েছেন আমার হায়াক আমার রিজি কি পরিমাণ ঠিক করে দিয়েছেন সেই কদর থেকেই নাম হয়েছে তাকদির আবার এই যে সিস্টেম চলে গরম ঠান্ডা শীতকাল গরমকাল বৃষ্টি ওয়েদারের পরিবর্তন এবং সূর্য উঠা সূর্য ডুবা চন্দ্র আসা চন্দ্র আবার নিভে যাওয়া এই যে পূর্ণিমা অমাবস্যা এইভাবে হওয়া এগুলো সব কদার আলা পরিমাণ ঠিক করে দিয়েছে সূর্য কতক্ষণ থাকবে চন্দ্র কতক্ষণ থাকবে বড় হবে আবার নাই হয়ে যাবে আবার কিভাবে পূর্ণিমা হবে আপনি পাবেন তারপরে আগুন যাবে এটাও কদার সিস্টেম লাগিয়ে দিয়েছেন ফিট করে দিয়েছেন ঠান্ডা লাগবে এটাও কদার সিস্টেম ওইটাই কদার সিস্টেম ঠিক করে এই যে তোমাদের এই দুনিয়ার জীবনের জন্য সবকিছু তিনি ঠিক করে দিয়েছেন এক একটি জিনিস পরিমাণ মতো ঠিক করেছেন কোনটা পরিমাণ বাড়িয়ে দিলে কি হতো সূর্যের আলো আরেকটু বাড়িয়ে দিলে কি হতো ঠান্ডা যদি হয় এর সব যদি আরো পরিমাণ বাড়ে আরো বেশি কিছু বাড়ে তখন দুনিয়ার পরিমাণ কি অবস্থা হবে এগুলো আবার ক্রমান্বয়ে কিভাবে আসবে কোন বাসে কতটুকু হবে আস্তে আস্তে বাড়ে ঠান্ডা আস্তে আস্তে কমে গরম আস্তে আস্তে এগুলো আবার আল্লাহ পরিমাণ ঠিক করে দিয়েছেন কালকে ছিল হঠাৎ যদি মানে একদম জিরো ডিগ্রি নিচে থাকে আজকে যদি হয়ে যায় পঁচিশ ডিগ্রি এরকম যদি হঠাৎ করে উঠানো মানে তাহলে কি হবে মানুষ অসুস্থ হয়ে যাবে কোপ করতে পারবে না আলী সব কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে সুনিপুণ ভাবে নিপুণ হাতে প্লান করে দেওয়া সেই মহান আল্লাহ আর যিনি আজিজ এবং আলী যিনি অনেক কিছু করতে পারঙ্গুদ যারা আল্লাহকে মাবুদ পায়নি তাদের ভাগ্যে জটিছে অন্য মাহবুদ তাদের কি অবস্থা কি দুর্ভাগা তারা বলেন তো আপনি আমি আল্লাহকে মাবুদ হিসেবে পেয়েছি কিন্তু মাবুদের কথা কদদুর মানি সেটাই আমাদের চিন্তার বিষয়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 इचाओस्ट कोर्ट सब रकम इी बी मदीना डेट रिचार्जेबल टर्च लाइट आतर और पन्न्य सामग्री रही है जेब आकाशे তৈরি করেছেন এমন ভাবে যে তোমরা সমুদ্র পথে মরুভূমিতে পাড়ি দিতে গেলে যখন তোমরা কোন মাইল মাইল স্টোন থাকবে না রাস্তাঘাট চিনবে না তারাগুলো তোমাদেরকে রাস্তার ঠিকানা পেতে ডাইরেকশন বের করতে তোমাদেরকে কি করবে সহায়তা করবে ফিজুলুমাতিল বাহা মরুভূমিতে মেদিনী অন্ধকার রাতে কেউ রাস্তা পাড়ি দেয় তাহলে সেখানে তার জন্য লাইট না থাকে তার লাইট কোনটা আকাশের তারা তাকে বলে দিবে তোমার রাস্তা কোন দিকে হওয়া দরকার এখন অবশ্য মানুষ সব তো আর এগুলো ছেড়ে দিয়েছে প্রাকৃতিক জীবনকে উপরে কম নির্ভরশীল এখন হাতে কম্পিউটার আছে মোবাইল ফোন আছে সবকিছু ডাইরেকশন এখানে চলে আসে। এখন তারা দরকার নাই মনে করে কিন্তু হঠাৎ করে যদি এটা আপনার চার্জ চলে যায় তখন কি লাগবে কোন চার্জের ব্যবস্থা না থাকে লাইট না থাকে কারেন্ট না থাকে তখন দরকার আছে কিনা প্রাকৃতিক জিনিসগুলোর তখন লাগবে সমুদ্র পথে যারা জানি করে তাদের যদি এরকম কোন কারণে তাদের জাহাজ বিকল হয়ে যায় কম্পিউটার আগের জমানার লোকজন সব মুখস্থ ছিল তারা দিকে তাকিয়ে তারা বলবে উত্তর কোন দিকে দক্ষিণ কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম কোন দিকে এইভাবে তারা দিয়ে তখন সারা পৃথিবী চলেছে নাবিকেরা জাহাজ পাড়ে দিয়েছে এই যে আপনার স্টিম ইঞ্জিন কম্পিউটার এগুলো আবিষ্কার হওয়ার আগে এক মহাদেশ থেকে আরেক নাই এক মহাসাগর থেকে আরেক মহাসাগর মরুভূমিতে একশো দুশো মাইল মরুভূমি পাড়ে দিতে হয় তারা এইভাবেই চলেছে আমি তোমাদেরকে এই যে আমার আয়াতগুলোকে পরিষ্কার করে একদম খোলাখুলি খুলি বিশদ ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি কৌমদের জন্য যে কম জানতে চায় শিক্ষা নিতে চায় আল্লাহ অনেক কথা খোলাখলি পরিষ্কার না যুক্তি প্রমাণ সহকারে খোলাফা করে দিয়েছেন অন্য আয়াতে আল্লাহতলা কি বলেছেন তাদের জন্য অনেক চিহ্ন আছে আমি যে মাহুদ আমি যে রব সৃষ্টিকর্তা জানার জন্য পাওয়ার জন্যে যে আমি এই রাত যে আসে গভীর রাত রাত থেকে দিনকে চামড়া খুলে বের করে নিয়ে আসি অন্ধকারে চামড়া ছিঁড়ে আমি দিনকে বের করে নিয়ে আসি নাসলাখু সালখ মানে হচ্ছে চামড়া খোলা যেমন আপনি গরু জবাই করে চামড়া খুলে ফেলেন এটাকে সালখ বলা হয় মরগ জবাই করে চামড়া খুলে ফেলেন সালখ বলা হয় নাসলাখু যে আমি চামড়া খুলে অন্ধকারের চামরা বিধিন্ন করে দিনকে নিয়ে আসি হুম্মদ লেমুন আবার দিনের থেকে রাতকে নিয়ে আসি হঠাৎ করে তখন আবার তাদের মধ্যে অন্ধকার নেমে আসি কত সূর্য তাকে নির্দিষ্ট করে দেওয়া কক্ষ পথে ঘুরতে থাকে নাকি আমাদের একবার উত্তর দিকে যা আবার দক্ষিণ দিকে যায় সব মাপা আছে একটু একটু করে দক্ষিণে যায় যেতে যেতে উত্তর দিকে সূর্যের পরিমাণ কমে যায় তখন আমাদের কি হয় শীতকাল হয়ে যায় আবার আস্তে আস্তে একটু একটু করে উত্তর দিকে আসে তখন আমাদের এখানে কি হয় সামার হয়ে যায় এগুলা সব আল্লাহ তার মেপে দেওয়া আছে একদম কম্পিউটার প্রোগ্রাম আইজ যেরকম দেখেন কোন জিনিস তার চেয়ে বেশি প্রোগ্রাম আইজ আল্লাহ আল্লাহর এই প্রোগ্রাম হচ্ছে তাকদির সূর্য চলে একটুও কোনোদিন আল্লাহর কথা না ফরমানি একটু করে না যে আজকে টা আয়টা বেশি যাবো না দক্ষিণ দিকে অথবা পশ্চিম দিকে আজকে এটে যাবো কখন বিশ্রাম গ্রহণ করি এরকম করে কিছু না মানুষ করে হয়ে গেছে এখন একটু ঘুমাই নেই পরে উঠি এসম তারপরে অলসতা করে কিন্তু ওকে এরপর আল্লাহ আরো বলছেন এই তারকা গুলো অনেক কাজ করে দুনিয়া বিমা হাওয়া আলী আমি আকাশকে সৌন্দর্যময় করেছি তারকা দিয়ে গ্রহ নক্ষত্র দিয়ে এবং ছোট ছোট তারকা দিয়ে বড় তারকা দিয়ে দুটো কাজ আছে একটা আলো দেওয়া আর ছোট তারকা তারকাগুলো আরেকটা কাজ আছে ওগুলো অগ্নিশালাকার মতো শয়তানকে নিক্ষেপ করা হয় সে যখন আসমানি আল্লাহ তালার হুকুম যেটা দেন ফের কাছ থেকে কথাবার্তা চুরি করে এসে গণকদের কাছে আগাম বলতে চায় এগুলোর মাধ্যমে আল্লাহ তালা আকাশকে তিনি শয়তানদের এই সমস্ত কথা শুননা থেকে হেফাজত করেন এটা হচ্ছে সেই মহান আল্লাহ কাছ থেকে তৈরি করা প্রোগ্রাম এবং সিস্টেম সিস্টেমাইজ করে রেখেছেন যিনি আজিজ এবং আলী যখনই চন্দ্র সূর্যের কথা আল্লাহ তালা কোরআনে পাখে বলেছেন তখনই বলেছেন আল্লাহিজ কারণ চন্দ্র সূর্যের মতন এমন প্রোগ্রাম করে দেওয়া এগুলোকে তৈরি করা পরিচালনা করা এত মহা জ্ঞানী ছাড়া কারো পক্ষে সম্ভব নয় তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র প্রাণ থেকে একটি মাত্র জান থেকে সে নাম কি আদম আয়তা আল্লাহ তালা সেই কথা কি বলেছেন মানুষ তোমাদের সেই রবকে ভয় করো তিনি তোমাদেরকে একই মাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছেন ওখালা কামিন তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন তিনি হা আলহ সালিনুমা রিজা আলম ক্যাফিনিস আর এই দুইজন থেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন প্রচুর পরিমাণ পুরুষ এবং নারী সারা দুনিয়া ছড়িয়ে দিয়েছেন তা আল্লাহ এইভাবে আমাদেরকে একটি মাত্র প্রাণ আদব আলামকে আগে নিজ হাতে তৈরি করেন তার থেকে তার স্ত্রী এই যুজনের মাধ্যমে তাদের সন্তান হয়েছে পরবর্তী বংশধর এভাবেই চলছে আমাদের জমানা এবং পর্যন্ত যতদিন মানুষের সিলসিলা থাকবে অগণিত নারী পুরুষকে আল্লাহতলা পৃথিবীতে নিয়ে আসার এই সুন্দর ব্যবস্থা করে রেখেছেন তিনি অনেক মানুষ তৈরি করলেন এখন এদের কেউ মোস্তাকার হালতে আছে আর কেউ মোস্তাউদ্স্তাকার ইস্তেকরার থেকে যেখানে মানে স্ট্যাবল হয়ে আছে যেখানে আপাতত কি বলা যায় বাংলায় ইস্তেকরার অবস্থান নিয়েছে আপাতত অবস্থান করছে আর মুস্তাউদা হচ্ছে আসলে যেটাকে আরবিতে মোস্তাউদ্দা বলা কিছুকে জানেন গোডাউন বা স্টোর রুম কে এখন সেই কোন জায়গায় স্টোর রুমে মানুষ থাকে প্রথমে আসেন যে মুস্তাকার যেখানে আপাতত আল্লাহ তালা সাময়িকভাবে রেখেছেন সেটা বলা হচ্ছে সাময়িক ক্ষেত্রে অনেক তাফসিল এসেছে আব্দুল মাসুদুল্লাহ গ্রহণ করেছেন তিনি বলেছেন আই ফিল মায়ের পেটে দুনিয়াতে আসার আগে সন্তান মায়ের পেটে তার এস্তেত মায়ের পেটে অবস্থান গ্রহণ করে রেহেমের মধ্যে এরপরে দুনিয়াতে এসে তার লম্পম্প লড়াচড়া কি দেখা যায় মাশাল তার আগে মায়ের পেটে ঘাপটি মেরে চুপ করে বসে আছে ওইখানে তেমন কিছু নাই লম্পতম্পাই শেষের দিকে মা একটু টার পান আর কি এরপরে আল্লাহ তাকে নিয়ে স্টোর ুমের নাম কি কব এই দুইটা মুস্তাউদা মুস্তাকার আর মুস্তাউদা এই দুইটা তাপসিরি অধিকাংশ মুফাসিনে গ্রাম গ্রহণ করেছে তো আল্লাহ তালা বলেন যে তোমার আগে তুমি কোথায় ছিলা, সেটা চিন্তা করে দেখো পরে আবার কোথায় গিয়ে ঢুকবো এটা চিন্তা করো মাঝখানে একটু শক্তি সাহস হয়ে গেছে জমান হয়েছ আল্লাহ সঙ্গে চ্যালেঞ্জ করতে চাও এখান থেকে একটা বাংলা পত্রিকা বের হয়েছে গতকালকে রাত্রে আমাকে একজন হাতে দিলেন বাসায় নিয়ে পড়লাম নতুন করে আপনারা আমি নাম বলবো না তাহলে পত্রিকারা বলবে যে আমি তাদের পত্রিকার বিরুদ্ধে অপপ্রচার চালাই এটা পড়ে দেখবেন সবাই দেখলাম একটা নাস্তিকদের পত্রিকা ওই পত্রিকার পরতে পরতে আল্লাহর দুশ্মন এক জায়গায় কি টাইটেল ভুলে গেছি যে ভালো মানুষ হওয়ার জন্য ধর্ম লাগে না এই লাইনের একটা টাইটেল এরকম অনেক কিছু আছে মানুষের এত শক্তি যে সৃষ্টিকর্তাকে স্বীকার করতে চান তার হুকুম মানতে চান তার বিরুদ্ধে বিদ্রোহ করার এত তেরাম মানুষের মধ্যে আসে যারা এগুলো লেখালেখি করলো এরা কিন্তু সব মুসলিম তারা অনেক প্রশংসা করে গ্লোরিফাই করে আর ইসলামের কথা শুনলে তাদের গায়ে আগুন এবং তাদের মনের প্লান কি ইসলামটা দুনিয়া থেকে উঠে আমার আল্লাহ কি বলেছেন তাদের ব্যাপারে তারা চায় আল্লাহর নূরকে ইসলামের আলোকে ফু দিয়ে কি করতে নিভিয়ে দিতে আল্লাহ কি বলেন তিনি এই নূরকে কমপ্লিট করবে। মক্কার কাফেররা তাই চেয়েছিল এই যে নবী মোহাম্মদ সালামকে শেষ করে দেবে ইসলামের ইসলামী নূরকে চিরদিনের জন্য নিভিয়ে দিবে আল্লাহ তারা তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার সুযোগ দিয়েছেন ইসলামকে মোক্মল করেছেন যত দুশ্মনী করা। কিছু ক্ষতি করো মনে হয় যারা ইসলামের জন্য আবার কেউ কেউ বলেছেন যে মুস্তা হচ্ছে মধ্যে আর মুস্তদা হচ্ছে কথা হচ্ছে হচ্ছে আল আসলাদ মেরিদন্ডের ওখানে এটা হচ্ছে আপাতত বলতে ওটা বোঝানো হয়েছে এটা আরেকটি তাপসিল প্রথমত এই মূল সন্তানের আসল জিনিসটা অসটা কার কাছ থেকে আগে আসে বাবার কাছ থেকে পিতার কাছ থেকে পিতার কাছ থেকে এটা বের হয় এটা অরিজিনাল অস্তিত্ব কোন জায়গায় মেরিদন্ডের এখান থেকে জিনিসটা আসে এসে তারপরে একটা প্রক্রিয়ার মাধ্যমে মায়ের রেহেমে যায় এখানে এতদিন ছিল বাবার এই পিঠে এটা হল মুস্তাউদ্দা স্টোরুম এখানে পরে মুস্তাউদ্দা মায়ের পেটে রেহেমের মধ্যে চলে গিয়েছে এখানে তার হচ্ছে। এই কেউ এই তাফসির করেছেন আর বাকিরা তাফসির করেছেন যেনা প্রথমত মায়ের পেটে তারপরে দুনিয়ার পরে কবরের মধ্যে সেটা হচ্ছে স্টোর রুম বা সেটা হচ্ছে তার এই মোস্তাউদা এই দুটো তাফসিরই এসেছে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 এছাড়াও কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাটস রিচার্জে আল্লাহ অন্যতম কি আছে আমাদের সৃষ্টিকর্তাকে মিলনের মাধ্যমে মাধ্যমে আল্লাহ কিরকম এত সুন্দর আবহাওয়া মানুষকে সৃষ্টি করে ফেলবেন এবং কিভাবে কতদিন রক্ত জমাট কতদিন দিন এবারে কি হয়ে যায় আস্তে আস্তে একটা গোষ্ঠীর টুকরার মত হয়ে যায় টুকরাটা আস্তে আস্তে লম্বা হয় আর সাইজ হয় লম্বা হয় আর শেপ নেয় হ্যাঁ আস্তে আস্তে সেপ নেয় সুফান কিভাবে অটোমেটিক হচ্ছে এটাও গালিকা এটি সিস্টেম একটা প্রক্রিয়া সেই আল্লাহ আজিজ এবং আলিম মানুষের এই সৃষ্টির কথা বলার পরে আল্লাহ তালা এখন বলছেন কদফাস আমি আয়াতগুলোকে অনেক সুস্পষ্ট করে বয়ান করছি ওই কমের জন্য যারা সত্যি তাদের আকলকে কাজ লাগায় বুঝার চেষ্টা করে যে আমার প্রকৃতি উচিত কাকে আমি মানা উচিত কার আমি ইবাদত করা উচিত আল্লাহর পরিচয় তিনি আরো দিচ্ছেন তিনি হচ্ছেন এবং সেই পানি বর্ষণ করে সেই পানি দ্বারা জমিন থেকে তিনি বিভিন্ন রকমের উদ্ভিদ ঘাস লতা পাতা বিভিন্ন কৃষিজাত পণ্য গাছপালা চারাগুলো এগুলোকে সবগুলোকে তিনি জমিন থেকে বের করেন জমিনে পানি না থাকলে বের হবে পানি না থাকলেও মাটি থেকে বের হয় যে দেখি এই মাটির মধ্যে রস আছে এই জন্য বের যদি একদম বালু যেখানে কোনো রস নাই মরুভূমির মতো সেখান থেকে তো বের হবে না একটু না একটু হলে রস লাগবে ওইটাই পানি আর এই পানিটা জমিনে আসে পর থেকে আকাশে বৃষ্টি থেকে পড়ার কারণেই জমিনে এই পানির অস্তিত্ব থাকে পৃথিবীতে যদি এক বছর বৃষ্টিপাত না হয় জমিন ফুললে সহজে পানি পাওয়া যাবে অতল তলে আল্লাহ যদি আল্লাহ তালা তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন বৃষ্টিকে আটকিয়ে রাখেন তাহলে তোমাদের জন্য সুপিও পানি কেব নিয়ে বৃষ্টি বন্ধ হলে নদী আলাও শুকিয়ে যাবে আর বৃষ্টির ক্ষুদ্রতা কি কম নাকি বৃষ্টির যে ম্যাগ ম্যাগের আসল জিনিস কি কোন জায়গাতে ম্যাগ আসে ম্যাগ তৈরি হওয়ার পর থেকে আমরা জলীয় বাষ্পের একটা গল্প বা একটা ফ্যাক্ট সাইন্টিফিক ফ্যাক্ট পড়েছি প্রাইমারি স্কুলে পড়ে বাংলাদেশে তাই না ছোটকালে যে বৃষ্টি কিভাবে তৈরি হয় বৃষ্টি ম্যাগ কিভাবে আসে বাতাসের সাথে সাথে পানিগুলো আল্লাহ উঠাই এ নেন পানিগুলো উপরের দিকে যায় গিয়ে এই জলিয়ে পানি আসলে এই বাতাসের সঙ্গে পানি উপরের দিকে উঠে উঠতে উঠতে এটা জমায়েত হয়ে কি হয় ম্যাঘ হয় কি পরিমাণ ম্যাঘ আকাশে আছে বলেন দেখি বাংলাদেশে থাকতে তো আর পাই না কত ম্যাগ আকাশে আছে বর্ষাকালে অন্য সময়টা আর পেয়েছি এখন যখন প্লেন জার্নি করি আল্লাহ কি মনে হয় যা থেকে যখন আসেন সৌদি আরব জগ থেকে যখন ওমরা করে আসেন দেখা যায় সারা শুধু ম্যাগ আর ম্যাগ ম্যাগের উপরে দিয়ে যাত্রা কি পরিমাণ ম্যাগ আর এইগুলো করতে গিয়ে হয়েছে জমিন থেকে যাওয়া পানি এই আমাদের আকাশ থেকে আমাদের সাগর থেকে নদী থেকে বাতাসে পিঠে পিঠে এগুলোকে উপরে নিয়েছে নিয়ে একদম আবার ওই আকাশের ছাদে নিয়ে লাগায় না একটা লেভেল পর্যন্ত উঁচুতে উঠে সেখানে এটা জমায়েত হওয়ার একটা ব্যবস্থা আছে হতে হতে জমায়েত হয়ে মনে হয় মনে হয় সাদা একদম তুলার মতো। এরপরে আস্তে আছে তখন নরম থাকে আস্তে আছে এই নরমটা কি হয়ে যায় জমে গিয়ে শক্ত হয় শক্ত হয়ে কেমন হয় একদম পাথরের মতো হয়ে যায় এই জন্য যখন শিলাবৃষ্টি হয় শিল পরে তখন এগুলো কেমন মনে হয় শক্ত পাথের মতো না বরফের একদম খুব শক্ত যদি কার মাথার উপরে পড়ে মাথা ফেটে যাবে বড় টুকরা পড়বে এখন ওই এইরকম পাকাপোক্ত না হওয়া পর্যন্ত বৃষ্টি নামে না বৃষ্টি হওয়ার আগে এই সাদা ম্যাঘটাকে কি করতে হয় নরমটাকে শক্ত বানাইতে এমন শক্ত শিলা বৃষ্টির মতো এরকম বানাইতে হয় এখন এরকম বানাইলে যদি আল্লাহ তালা ছাড়েন এক সঙ্গে পড়লে ধপ করে কি অবস্থা হবে যা আছে সব স্ম্যাশ হয়ে যাবে দেখুন আল্লাগটা পড়বে চালনি চালনি বলে না শুদ্ধ বাংলায় লোকাল ল্যাঙ্গুয়েজে কি বলেন ছাঁখনি হয়তো ছাখনি এরকম কিছু অটোমেটিক আছে ম্যাগের নিচে যাতে করে সবটা ধপ করে না পড়ে যায় শাকা দিয়ে মা দেবে ফাঁকে দিয়ে অল্প অল্প করে এরকম করে বৃষ্টির ধারা পড়বে চিন্তা করে আল্লাহ এত ক্ষমতা এত সূক্ষ্ম আল্লাহ তার প্রতি এখন এই বৃষ্টি পড়ে বৃষ্টি পরে জমিনের রস হয় সেই বৃষ্টির খোরাক সেই সে পানি পেয়ে কি হয় আখ রাজনা বিহি নেবা তা আমি ঘাস পালা থেকে শুরু করে বিভিন্ন গাছ বিভিন্ন শাক সবজি সবকিছু আখ রাজনা বিহি মিনহু খাদের সেখান থেকে সবুদ হ্যাঁ এই ফসল এগুলো নিয়ে আসি নোখ রেজো মিনহু প্রথমে সবুজে পেরা সবগুলোই আর সবুজ ফসলেতে দরকারই অনেক মেজরিটি আমাদের শাকসবজি কি সবুজ আবার সবুজটা সবকিছু সবুজ ধান টান এগুলো সবই সবুজ কিন্তু নখরি জমিন হাত বাম মোতারা কেবা সেগুলোর থেকে আমি তোমাদের অনেকগুলো দানা বীজ শস্য বীজ বের করে আনি মোতারা কেবা মানে হলো যে সঙ্গে। অনেকগুলো থাকে একটা ছড়ার মধ্যে একটা শিশির মধ্যে একটা ধানের শিশে কতগুলো ধান থাকতে পারে অনেক থাকতে পারে একটা খেজুরের শাখার মধ্যে বাঞ্চার মধ্যে কতগুলো থাকে খেজুর কয়েক কেজি থাকে পাঁচ দশ কেজিও থাকে একটা খেজুরের শাখার মধ্যে ছড়ার মধ্যে একটা কলার ছড়ার মধ্যে কয়টা কলা থাকে মাঝে মাঝে এমন কলার ছড়া পত্রিকা দেখেন মানুষের থেকে লম্বা হয়ে গেছে কলা ছড়া কলা গাছে থেকে ছড়া বড় হয়ে গেছে তখন গর্ত খুঁড়ে কৃষক কলার ওই ছড়াকে গর্তের দিকে যাওয়ার জন্য শুরু করে দিয়েছে গাছে থেকে বড় হয়ে গেছে আর লভ একেবার কিভাবে বের করছেন আল্লাহ হাতবাম্য তারা কি এত শস্য এত কিছু সঙ্গে এতগুলো ছড়া আকার বের হয় আর এরকম খেজুর গাছ থেকে তোমাদের জন্য কোন খেজুর গাছ আরব দেশে যারা গিয়েছেন বা দেখেছেন খেজুর গাছের সাইজ এতটুকু ওটা গোড়ার মধ্যে খেজুর ধরে ভর্তি হয়ে আছে হাতের কাছে দা নিয়া তোমাদের হাতের কাছে একদম নিচু একদম সবগুলা গাছের আগের আগ ডালে উঠতে হবে না এরকম হাতে কাছে পাওয়া যায় এরপরে অজানা থীন কত বাগান যে বাগান বাগান বাগিচা কত ফল ফুলের মিনাবি না আর কি তোমাদের জন্য বাগান আছে বিভিন্ন রকমের আঙ্গুরের বাগান জাইতুনের বাগান তারপরে রুমমান এগুলো দেখতে অনেকটা এক রকম সবগুলোই একরকমের মনে হয় ওখাই কিন্তু আসলে এক না কোনটা বড় কোনটা ছোট কোনটা আবার রং রঙের দিক থেকে একটু লালছে কোনটা আবার একটু সাদা এরকম কোনটা আবার মানে অনেক স্বাদ বেশি কোনটা স্বাদ একটু কম কোনটা একটু বেশ মিষ্টি কোনটা একটু টক তাহলে এগুলোর মধ্যে ভ্যারাইটি আছে আবার দেখতে কোনটা এক এক একটা আবার এক রকম না যে একটা এত এত লম্বা এরকম না মানে একই ডিজাইনের হইলেও তাদের মধ্যে অনেক ভ্যারাইটি রয়েছে কয়েকটা ফলের নাম বলেছেন আল্লাহ আল্লাহালা কিন্তু ফল তো আরো আসে নাকি নাই কত ফল যে আছে। কেউ কি পৃথিবীতে আছে গনে শেষ করতে পারবে যে আমি জানি পৃথিবীতে কত ফল আছে আমি চ্যালেঞ্জ করছি এত আল্লাহ কুদর কিন্তু কয়েকটা আল্লাহতালা উল্লেখ করেছেন এখানে যেগুলো আল্লাহতালা উল্লেখ করেছেন যারা আত্মীব্য নবী সম্পর্কে এক্সপার্ট যারা এই ইসলামিক মেডিসিন নিয়ে কোরআন বলেছে তারা বলেন কোরআন হাজি সবগুলোর আঙ্গুনের বহু গুণ আছে বেদানার অনেক গুণ আছে এগুলো মেডিক্যালি অনেক ভালো রেকমেন্ডেড জিনিস তারপরে আর কি উল্লেখ করেছেন খেজুর খেজুরের যে কত গুণ আছে জাইতুন জাইতুনের গুন গুণ কত ইটালিয়ানরা স্প্যানিশরা তারা তাদের এলাকায় জাইথুন বেশি হয় তারা জাইথুন বেশি খায় এই তাদের হৃদরোগ কম হার্টের রোগ তাদের কম তাদের হার্ট সবচেয়ে ভালো কালি জাইথুনের তেল খায় অলিভ অয়েল অনেক ভালো জিনিস দামি জিনিস অলিভ অয়েল খাওয়ার অভ্যাস করা অলিভ অয়েল শরীরে লাগানো অনেক ভালো জিনিস কয় জনের আমল আছে আমাদের এগুলো আহারে এগুলো আমরা আমল করি না এই দেশে তো পাওয়া যায় বাংলাদেশে তো পাওয়া যায় কেন সহজে এখন তো পাওয়া যায় রাসুল্লাহাম কি বলেছেন তোমরা এই জাই তেল খাও আর এটা শরীরে লাগাও মালিশ করো এটা পবিত্র গাছ থেকে নেওয়া এই জন্য শরীরে কে তেল লাগান লাগাইলে অলি লাগান আর কোনটাই বাদ দেন আর খান কিভাবে খাবে আমরা তো তেল ঝাল খাইতে খাইতে যানি যা খেয়েছি মাস এগুলো সব ক্ষতি এগুলো মধ্যে কোনটা খাই না এই তেলকে কাঁচা খাওয়া ভালো অলিবয়েলকে সালাদ সঙ্গে মিক্স করে খাওয়া ভালো অলিবলকে এমনি আরবরা আরব সাথে অলিবল তারা এমনি ঢক ঢক করে গেলে খাই সকাল থেকে এইটা খেলে যা ফায়দা অপরিষে। অপরিসীম ভালো খাওয়া ভালো আমরা খালি চিনলাম আসল জিনিস বীজ করলাম জাইতুন খাই বেশি করলাম এইগুলো সবগুলো ভালো সবগুলো ভালো কি মাসাল্লাহ ফায় অসম্ভব ফায়দা খেতে এগুলোর মেডিকেল বেনিফিট কতগুলো ফলের কথা বলে আল্লাহ তারপরে বললেন দেখো তোমরা এই যখন ফলগুলো বের হয় বড় হয় পাকে এগুলো দিকে দেখো তোমরা দেখলে তোমাদের কেমন লাগে বলেন তো ফল গাছের দিকে গেলে কেমন লাগে মা আল্লাহ মনটা ভরে যায় না দেখেন আর আল্লাহর কথা মনে করেন যে আল্লাহ তোমার কত কুদ্রব সোভানা সোভানাকা ফাকে না এগুলো বলেন দেখি দেখে আল্লাহর কুদ্র দেখি আর বলি আপনারা যখন দেশে ছিলেন বিভিন্ন ফল ফলা চাষ করেছেন কেমন লাগছে খেতে আইলে গেলে ফল যখন আসছে দেখলে কেমন লাগে কড়াগুলো পাকছে পাকবে কেমন লাগে আমগুলো লাল টস হচ্ছে এখন কাঁঠাল খাওয়া দাওয়া কয়দিন পরে কেমন লাগে আহ এই যে আল্লাহ বল দেখো এগুলোর কি মজা কি স্বাদ কি আনন্দ কি কুদরত আল্লাহর সৃষ্টির এগুলোর মধ্যে রয়েছে এই কাঠালের মধ্যে এত মিষ্টি আল্লাহ কেমনি ঢুকান আল্লাহ আমার এত মিষ্টি কোন জায়গা থেকে আসে একই মাটি থেকেই তো আসে সেই কথা অন্য আয়াতে আল্লাহ তালা কি বলেছেন যে একই পানি থেকে একই মাটি থেকে তারা রস পায় আর সেই রসের কারণে পাওয়ার সত্ত্বেও দেখা যায় পাশের আমগার দুইটা না তিনটা আছে একটা এত মিষ্টি আর টক। একই জায়গা থেকে তারা রস নেয় আর একটা থেকে আরেকটাকে আমি কত ভালো করে তৈরি করি দেখ এগুলো খাই আর কার কথা মনে করি আল্লাহর কথা মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ কি শুনছো নিয়ম খাওয়া কত নিয়াম তোমার আল্লাহ আল্লাহ এই নিয়ম আদায় করার তৌফিক দিও নবী করিম সালাম আমরা এতখানা খাই কদিন মনে করি খালি মনে করি হাই আমি কাঁঠাল কি চিনা চিনি এই জন্যই তো এত ভালোটা কিন্তু নিজের ক্রেডিট নেই সব তাই না কিন্তু আল্লাহ তালা রিজিক দিয়েছেন কিনতে পেরেছি তাই না কেন্দ্রেও অনেক সময় ঠকে যায় কাঠার তো চিনো মুশকিল ভালো কাঠার যাতে পড়ছে তরুণ সাথে ভালো পড়েছে আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছেন রাইট জায়গায় পৌঁছেছেন আল্লাহ আমার কিমতে রেখেছেন খাই আল্লাহ সুখর আদায় করি একদিন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম খুদার তিনি এখন সাহাবিরা গিয়ে এক সাহাবিয়ার বাড়িতে গেলেন এক সাহাবীর বাড়িতে গেলেন কিছু আসেনি খাবার দাবার না একটু খেজুর আর একটু পানি এখন খুদার মধ্যে খেজুর আর পানি খেলে কেমন লাগে এটা তো সবচেয়ে বড় নিয়ামত মনে হয় খেলেন সাহাবাই কালাম নবিকেন তিনি বললেন সাহাবাই কালাম পেল আল্লাহ নিয়ামত তো এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন যে খেদুর দিয়েছিলাম আমার পানি দিয়েছিলাম বান্দা আমার শকর আদায় করেছ এর হক আদায় করেছমালা তো আলু নাইয়া এদিন ওই দিন আমার কাছে সমস্ত নেয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আবার আসলে আর এতে আর পাই সেগুলো জবাব তো দিতেই হবে জবাব দেওয়ার জন্য কি করা দরকার আল্লাহ শুক্রিয়া শুক্রিয়াটা শুধু মুখে আলহামদুলিল্লাহ করলে হয়ে যায় কাজে কর্মে অন্তরে আমলে নাফরমানি না করা ওনার এ বাদত বাড়িয়ে দেওয়া গুণার থেকে দূরে সরে আসা এগুলো বড় শুক্রিয়া সেটাই আল্লাহ চানুন এগুলোর মধ্যে তোমাদের জন্য হে মানুষ অনেক আয়াত আছে অনেক নিদর্শন আছে অনেক শিক্ষণীয় বিষয় আছে এই বিষয়ের মধ্যে ওই কৌমদের জন্য তারা ইমান আনে এতক্ষণ যাকে তো শুনলাম আল্লাহ তালার সৃষ্টিগুলো আমাদের শিক্ষা নেওয়ার কিছু নাই কি পরিমাণ আছে এগুলো দেখে শিক্ষা গ্রহণ করি আর আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেই আল্লাহর কাছে সব নত নতজানু হয়ে যায় কখনো যেন আমার অঙ্গ প্রত্যঙ্গ তারা বিদ্রোহ করে আল্লাহর না করি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন